যারা আল্লাহর কোরআন বিধান জানেন না যারা জানেন না যারা জানেন না তাদের হাতে যদি ফতুয়ার দায়িত্বটা যারা কোরআনের বিধান জানে না এদের হাতে যদি ফতুয়ার দায়িত্ব দিয়া দেওয়া হয় তাহলে ইসলামের কেমন বারটা বাড়বে এই কথাটাও আপনাদের বোঝার মতো সময় এসেছে এখন আমি ছোটবেলায় এক সাহিত্য বলে একটা পদ্ম করেছিলাম একটা কবিতা হয়তো আপনারা অনেকে পড়ে থাকেন কবিতাটার নাম ছিল বাবুরাম সাপুরে দুঃস ছেলে পেলেরা সাপুরেখে ধরেছে দুইটা সাপের জন্য আমাদেরকে দুইটা সাপ দাও কিন্তু কেমন সাপ তার বিবরণ দেওয়া হলে বাবুরাম সাপুরে তুতাজাল বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চুপ নেই শিব নেই নুপ নেই চুঠে না কু হাঁকে না না করে না কু ফুসফাস মারে নাকুর সেই সাপ জেন তো গোটা দুই আনত করে ছেলেরা সাপুরের কাছে দুইটা সাপ চায় কেমন সাপ যে সাপের চুপ আছে মুখ আসে ফুসফাস করে কাটে না এমন সাপ কেন চায় আবার জেনত সেই সাপ জেনত যে সবের চুপ নেই সিং নেই নুক নেই চুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না করে না কু ফুসফাস মারে না কু দুরদাস এমন সাপ কেন চায় ওই টেরে মেরে করে দেব টান না এই চায় যে সমস্ত লোকেরা ফতুয়া দিতে পারবে না চুপ নেই সিং নেই লুক নেই চুটে না কু না কাউকে যে কাটে না করে না কু মারে নাকু গোলদার সেই সব জেন সেই ইসলাম জেন মুদের দেশে আন্তরে করে দেবে ঠান্ডা এইবারে ইসলামের বারোটা বা এইবার জগন্যতম চক্রান্তির এই ঘোষণা দেওয়া হচ্ছে না কোথায় আছে ব্যাখ্যা কোথায় তার ব্যাখ্যা চারমজাদের ইমামদারের মশলা যা দেখে কুরআ হাদির জানে কে চার মজার ইমামগণের রায় জানে কে এরা দিতে পারবে না যারা কোরআন জানে এরা ভতুয়া দিতে পারবে যারা হাদিম জানে অথচ কোরআনের বিধানের নামই হতুয়া যারা কোরআন জানে এরা হতুয়া দিতে পারে যারা হাদী জানে এরা ফতুয়া দিতে পারবে যারা চার মজাবের ইমামগণের মশালা মাসাইল জানে এরা হতুয়া দিতে পারবে না যে জানে না সে ভতোয়া দিবে তার ফটুয়া ইসলামের বারোটা বাজবে কিনা এই রায়ের একমাত্রদের ধর্মীয় স্বাধীনতা ফতুয়া দেওয়ার অধিকার আল্লাহ আলমদের হাতে ন্যস্ত করেছেন মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এখানে হস্তক্ষেপ করার মানেই হল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হিন্দুরা বেদের কথা বলতে পারবে না এমন কোনো রায় আদালতে হয় না বাইবেলের কথা বলতে পারবে না এমন কোনো রায় আদালতে হয় খ্রিস্টানেরা ইঞ্জিলের কথা বলতে পারবে না এমন কোনো রায় আদালতে হয় না কিন্তু হইল নতুন ভাবে বেড়ে দেখার সময় এসেছে নতুন ভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত অস্বীকৃত এটা কি ষড়যন্ত্র না কেমন ষড়যন্ত্র ইসলামকে নিয়ে আর যে ব্যক্তি করতে পারে সেই ব্যক্তিকে আপনারা বাংলাদেশের আদালতের বিচারপতি বিচারপতির পদে আরো দেখতে চান कारण विभिन्न पद्धति आल्लास्पष्ट रेखे विशेषत कुरान अस्पष्ट फतुआल आल्ला कुरान तीन ट पद्धति अस्पष्ट रेखे एक কোনো বিষয় পরিষ্কার ভাষায় বর্ণনাই করা হয় নাই এইটার ব্যক্তা বিশ্লেষণের দরকার আর কোনো বিষয় আছে পরিষ্কার ভাষায় বর্ণনা করা হয়েছে বর্ণিত কিন্তু অর্থ সুনির্দিষ্ট নয় ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে যেমন আর একটা উদাহরণ আমি রোজা সম্পর্কে ফতুয়া দিয়ে আল্লাহ এক আয়তে বলেন যারা রুদা রাখতে সামর্থ্যবান ইতিপূনা শব্দটা পরস্পর বিরোধী অর্থবোধক একটা শব্দ ইতি শব্দ এক অর্থ হল সামর্থ্যবান আর এক অর্থ সামর্থ্যহীন যারা রোজা রাখতে সামর্থ্যবান অথবা সামর্থ্যহীন তারা রোজার বিনিময়ে আলাদা সদক্ষা দিবে রোজা না রেখে আলাদা সদক্ষা দিবে এই ব্যাপারটা আয়াতের দ্বারা কারণ সামর্থ্যবান আর একটু সামর্থ্যহীন কাজে সামর্থ্যবান অর্থ নিলে এক হয় আর সমর্থহীন অর্থ নিলে আর হয় তাহলে এটা কি সুস্পষ্ট অর্থবোধক না অস্পষ্ট অর্থবোধক অস্পষ্ট অর্থবোধক এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আয়াতের লেখা দিবে যে দ্বিধর্থ যারা রুদার একটা সামর্থ্যবান আর যারা রোদের একটা সামর্থ্যহীন দুদলের বেধারে আল্লাহ যে বিধান দিলেন রুদা আলাদা শ্রদ্ধা দিবে যেটাকে ফিদিয়া বলা হয় পরিবেশের জন্য এমনকি রুদার সামর্থ্যবানদের জন্য আল্লাহ বিধান দিলেন না রুজার সামর্থ্য হিনদের জন্য আল্লাহ বিধান দিলা রায় প্রথম প্রথম যখন মুসলমানদের জন্য রোদা পরশ করা হয় তখন একটা অস্থায়ী বিধান ছিল যে রুদা রাখতে যারা সামর্থ্যবান তারাও রুদা না রাখে ফিদিয়া দিয়ে চলবে প্রথম প্রথম যখন রোদা পরশ করা হয় তখন রোজা রাখতে ওই বিধানের মেয়াদ যখন ছুরাইয়া গেল তখন স্থায়ী বিধান দেওয়া সামর্থ্যবানেরা অবশ্যই রোজা রাখতে হবে যারা রোজা রাখতে অসামর্থ তারা ফিরিয়া দিলে তারা দেখেন তো প্রাথমিক অবস্থায় অবস্থায় পুরানের এই সমস্ত তত্ত্ব এবং তথ্য এবং রহস্যমূলক বিশ্লেষণ গুলি যারা আলেন না দাদা তত বড় জঘন্যতম জাহিরত আমার মনে হয় আপনাদের অনেকের কাছে আশ্চর্য হলে এই কুণা শব্দের ব্যাখ্যাটাকে এক ব্যাখ্যা প্রাথমিক অবস্থায় ফিট আরেক আরেক আরেক অবস্থায় ফিট এই কথাটা বোঝার মতো বুঝতে কত বড় যুগ আলবেন বিশেষত মাদ্রাসার ছাত্ররা কোন সময়ের সবুতের জন্য ইস্তেমাল হয় কোন সময়ের জন্য কি বুঝলেন অথচ ছাত্ররা আমার এই এই এক কথায় সব বুঝে গেল কেন ব্যবহার করলেন এক সময় সামর্থ্যবানদের সৎকার হবে আর এক সময় শুধুমাত্র সামর্থ্যহীনের কেন কাটিয়ে চলবে এই দুইটা অবস্থা সামনে আসতে আসতেছে এই জন্য দুইটা অর্থ একটা শব্দ আল্লাহ কুরাণে ব্যবহার অস্পষ্ট বিতারদ্ধতি হইলো পরিষ্কার ভাষায় বলা হয়েছে কিন্তু অর্থ সুস্পষ্ট নয় অর্থ দুই রকম হইতে পারে যেমন ইতি কুণায় कुरान बोला हादीएमस्था आयाते आया हादी आयाते आया हादी स्विरोधिता परित এইরকম মনে হবে এই পদ্ধতিতে আল্লাহ অনেক সময় অনেক বিধান অস্পষ্ট রেখেছে তখনকার মীমাংসাটা কে দিবে যে কোরআন হাদিস জানে না সে বিরোধী মনে হয় যে ক্ষেত্রে কোরআন অথবা হাদিবের একটা উক্তি আর উক্তি